আমরা হাদিস শুনে আসছি সহিয়াল বখারি বা মুসলিম থেকে আখের জবাবদিহিতা কঠিন পরিস্থিতিটা কেমন হবে মানুষে দেনা পাওনা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 তার কি প্রচেষ্টা ছিল ঋণ শোধ করার ব্যাপারে তার এই ঘটনাকে আল্লাহ তালা কেমন পছন্দ করেছেন নবী করিম সাল্লাম ওই একমাত্র সুন্দর ঘটনা আমাদের কাছে পেশ করেছেন আবু হরাই রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন এই হাদিসটির নাম্বার হচ্ছে সোহিয়াল বোখারিতে দুই হাজার এবং কিতাবুল কাফা আলা এবং বাবুল কাফা আল তিফুল করদিউন মানুষের করজ এবং ঋণ শোধ করার ব্যাপারে সিরিয়াসলি নেওয়ার এই চ্যাপ্টারে হাজিসি এসেছে একজন ব্যক্তি আরেকজনের কাছে এক হাজার দিনার হাওলা চাইল দিনার মানে স্বর্ণ এক হাজার মুদ্রা হাওলাত চেয়েছে লোন চেয়েছে ফেনি বেসুহাদাই উশেদ যিনি ঋণ দেবেন তিনি বললেন ঋণ গ্রহিতার কাছে সাক্ষী লাগবে তুমি কিছু সাক্ষী নিয়ে আসা এক হাজার দিন আর একটা বড়ো অঙ্কল লেনদেন আমরা করছি সাক্ষী লাগবে ফকআলা কাফা বিল্লাহ শাহিদা ঋণ গ্রহিতা বললেন আল্লাহ তালাই সাক্ষী হিসাবে যথেষ্ট আমি তো সাক্ষী জোগাড় করতে পারছি না এখানে আমি আল্লাহ তালাকে সাক্ষী মনে করি ইনশাল্লাহ আপনি আল্লাহর প্রতি তাওয়াকল করতে পারেন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 যে উনি যে বললেন যে আল্লাহই সাক্ষী কিন্তু এত সরানে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে তোমরা লেনদেন করতে হলে কি করো সাক্ষী জোগাড় করো এবং লিখে রাখো এটা ভালো কেউ আবার এই দলিল দিয়ে যেন আমরা মিস না করি সেখানে কোনো বিশেষ কারণ ছিল পাওয়া যায়নি বিধায় তারা এটা করেনি কিন্তু যেহেতু আমাদের কোরআন এবং হাদিফে সাক্ষী রাখার ব্যাপারে গুরুত্ব দেওয়া আছে এই জন্য আমরা শূন্যত অনুযায়ী লেনদেন করব। তাতে আমরা বড়ো অ্যামাউন্টে লেনদেন করতে গেলে সাক্ষী এবং লিখিত পঠিত হয় এটা করানোর নির্দেশটা আমরা আমল করব এর মধ্যে অনেক ফায়দা আছে কারণ অনেক সময় লোকেরা ভুলে যায় কোন সময় লোকরা অস্বীকার করে তখন তো মহা মহামুশকিল হয়ে যাবে তবে এরকম ডেলি ছোটোখাটো টুকি টাকি সবগুলোর জন্য 10 টাকা বিশ টাকার জন্য সাক্ষী জোগাড় করা লেগে লুকে রাখা এইগুলো টু মারছে এগুলো আল্লাহ পারমিশন দিয়েছেন তোমাদের দৈনন্দিন টুকিটাকি ব্যবসা বাণিজ্যের সবগুলো জন্যই লাগবে না কিন্তু মোটা এবং মৌলিক লেনদেনগুলো এগুলোর ক্ষেত্রে সাক্ষী লেখালেখি করা এটার গুরুত্ব কিন্তু দেওয়া উচিত আমরা হাজির দিকে আবার আসি ভদ্রলোক যিনি ঋণ দেবেন তিনি কনভিন্স হয়ে গেলেন ঠিক আছে আল্লাহ তহকল আমি তোমাকে দেব এক হাজার স্বর্ণবুদয় ঋণ দিলেন তিনি তারপরে ফাদাফা ফা হাই হি ইলা জালিম মুসাম্মা একটা সময় ঠিক করে দিলেন কতদিনের ভেতরে দেবে দিনের ভিতরে দেব এই মৌখিক কথা দিয়ে তিনি এক হাজার নিয়ে গেলেন এরপরে ফাঁকারা জাফিল বাহারে ফাঁকা দাহাজ ভদ্রলোক এক হাজার স্বর্ণমুদ্রা নিয়ে তিনি সমুদ্র পথে যাত্রা করেছিলেন হয়তো কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কাজে তিনি টাকা নিয়েছেন তিনি সমুদ্রে পার হয়ে আরেক দেশে চলে গিয়েছিলেন এরপরে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 ওই ব্যথা তো ঘুমাবেও না এখন এই সমস্যা কারণে চিন্তা করে তিনি প্রেশান হয়ে গেলেন এরপরে শেষ পর্যন্ত তিনি একটা বুদ্ধি বের করলেন ফা আসা বাতান সমুদ্রের পাশে অনেক সময় সমুদ্রে ভেসে ভসে আসে একটা কাঠের টুকরা লম্বা একটা কাছের গুঁড়ি হবে কিছু একটা এটা তিনি উঠালেন উঠিয়ে এটাকে একটা ছিদ্র করলেন ছিদ্রের মধ্যে এটা হোল করে গর্ত করে আর এক খন্ডি লেখে দিলেন দুই লাইন যে ভাই আমি তো জাহাজ ধরতে এসেছি আমি স্ট্রিমারটা মিস করে ফেলেছি বা নৌকাটা মিস করে ফেলেছি আপনার টাকা দেওয়া সময় হয়ে গেছে আমি এই গাছের মধ্যে এটা রেখে সমুদ্রের ছেড়ে দিলাম যদি আল্লাহ তালা মেহরবানি করে আপনাকে পৌঁছায় আপনি পেয়ে যান আলহামদুলিল্লাহ আমি এই নিয়তে আপনার টাকাটা এখানে গচ্ছত করলাম আল্লাহর তাক্কল এই চিঠিটা ওখানে ঢুকাই দিলেন যেগুলো আপনার টাকা আমি অমুক আপনার থেকে এক হাজার স্বর্ণ মুদ্রা শোধ করেছি চিঠি এবং এক হাজার মুদ্রা গাছের গুড়ির ভিতরে ছিদ্র করে ঢুকাই দিলেন ভিতর থেকে কাট বের করে এরপরে সিল করে দিলেন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 এক সাক্ষী চেয়েছিল জোগাড় করতে ফাকুলতু তু কাফাবিল্লাহ শাহিদা আমি বলেছিলাম আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট ফারাদ ইয়া বেকা ব্য তারা খুশি হয়ে গেলো সন্তুষ্ট হয়ে গেলো মেনে নিল ওয়া ইনী জাহাতুয়ান আবাহু ইহু ফালাম আকদের আল্লাহ আমি অনেক চেষ্টা করলাম একটা নৌকা বা স্টিমার পাওয়া যায় কি না আমি পাড়ি দিয়ে সময় মতো তারিখ মতো তার ওয়াদা মত তাকে আমি এটা পৌঁছাই দিব ফেরত দেব কিন্তু আল্লাহ আপনি জানেন আমি কোন যানবাহন পেলাম না সফর করার জন্যে ওয়নি আস্তাও দেও কাহা আল্লাহ তার এই আমানতটা আপনার হাতে দিলাম আল্লাহ আপনি পৌঁছানোর ব্যবস্থা করেন ফারামা বেহাফিল বাহারে হাত্তা ওয়ালা জাত ফিয়ে এরপরে সমুদ্রের মধ্যে আল্লাহর নামে ছেড়ে দিলেন কাঠের টুকরাটা মনে দরখাস্ত আল্লাহর কাছে যে আল্লাহ কাঠটা যদি ভাসতে ভাসতে তার কাছে চলে যায় ওই কিনারে চলে যায় এবং সেই কাটা উঠে বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে নিলে এই কাঠ দিয়ে মানুষ কী করে লাকড়ি বানায় গাছের গুড়ি দিয়ে নদীর মধ্যে আমরা ছোটকালে এরকম করেছি নদীর মধ্যে বন্যার সময় গাছটা ভেসে আসে আমরা ছোটকালে গোসল করতে গিয়ে বাড়িতে নিয়ে এসে যে লাখড়ি হয়েছে তো এরকম লোক এইভাবে নিয়ে গেলে লাখড়ি করার জন্য কুড়োল দিয়ে কাটবে টুকরা টুকরা করবে আর তখন চিঠি বেরিয়ে যাবে স্বর্ণ বেরিয়ে যাবে আর পেয়ে যাবে এরকম নিয়তে সমুদ্রে পানিতে ছেড়ে দিল। দিলো ফেরামা বেহাফিল বাহার হাতটাওয়ালা জাতফি সমুদ্রে পানিতে ছেড়ে দিল সমুদ্রে সেটা ডুবে গেলো চলে গেলো ভাসাই অনেক দূর নিয়ে গেল সুমান সরাফা সে তার জায়গা মতো আবার ফেরত আসলো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 সংশোধনের জন্য সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে যখন দুজন মুসলিম করবে তার মূল নীতিটা কি মনটা বড় করতে হবে মতান্তর থাকতে পারে কিন্তু যেন মনান্তর না থাকবে ইসলামী দিয়ে क्यों गुरुत्वपूर्ण जान देख इी समाज बृहस्पतिवार सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंग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 अत्याचारे इसलमे अधिकार आदेश कल सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दुपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगलाय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 তার আপন কক্ষ পথে আল্লাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে সব আলোচনা এখানে চলে আসতে পারে আল্লাহ সকল সৃষ্টি জগতের মালিক যা মজবুত করে দেবে ইমান ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল দর্শক মন্ডলী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 সমুদ্র তীরে তিনি এক টুকরা কাঠ পেলেন চিন্তা করলেন ওই বেতারা তো আসলো না কাঠটা ঘরে নিয়ে যাই এটা ভালো লাখড়ি হবে অসুবিধা কি তিনি কাঠটা কাঁদা করে বাড়িতে আসলেন হাতাবান তার পরিবারের জন্য ভালো লাখড়ি হবে কাঠের সাইজটা খারাপ না ভালো একটা গাছের গুড়ি ঘরে নিয়ে আসলেন ফেলাম মানা সারাহা ওয়াজাদাল মালসিফা কুড়াল হাতে নিয়ে যখন কাঠটাকে হাঁটতে থাকলেন চিড়ে চিড়ে টুকরা টুকরা করে লাখড়ি তৈরি করছেন হঠাৎ করে দেখেন যে স্বর্ণ মুদ্রা এতগুলো বের হয়ে গেছে একটা চিঠিও পাওয়া গেল তারপরে তিনি চিঠি পড়ে বুঝলেন ও এটা তো আমার মাল খুব খুশি হয়ে গেলেন বেচার জন্য দোয়া করলেন আরে বেচার লোকটা কত আমানতদ্বার কত দিনদার কত এর ফাঁকে দিয়ে ওই ভদ্র লোক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 আপনার টাকাটা মাফ করে দিবেন দেরি হয়ে গেছে খুব অদর খাই করছে ভাই আমি অনেক চেষ্টা করলাম সময়মতো মতো বসছে সময় ইস্তিমার ধরতে কিন্তু এই লাস্ট ইস্তিমারটা ছাড়া তার আগের আর কোনো আমি পেলাম না এই দেরি হয়ে গেছে ভাই আমি দুঃখিত তারপরে এখন পাওনাদার বলছেন হালকুনতা বাস তা ইলাইয়া বেশাই তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে আগে অন্য কোন তরিকায় আর পাঠাও নি কলা উখবেরুকা আর নিলাম আজিদ মার্কাবান কাবল আল্লা দি যে হে তখন বলে যে দেখেন আমি তো বলছি যে আমি তো এর আগে আর জাহাজ পাইনি নৌকা পাইনি আর যে কাজ যেটা করেছি সেটা তো সাগরে ভাসিয়ে দিয়েছি সেটা কেউ উনি পাবেন নাকি তার এটা আত্মবিশ্বাস তেমন হয়নি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 সচ্ছল কিন্তু এখন হঠাৎ করে ঠেকে গেছে সে সৎকা খাওয়ার লোক না আপনি সৎকা দিলেও সে নেবে না এখন তার উপায় কি সে ফকিরও না কারো কাছে হাতও পাততে পারবে না তার বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে হয়তো সুদে টাকা নেওয়া যেটা গুণা কবিরা তা নাহলে কেউ তাকে এইভাবেই সাহায্য করা এই জন্যই আল্লা তালা কার হাসানাতে বেশি নাকি তাল করবেন ওই লোকটা দিয়েছে এক হাজার দেওয়ার মতো হিম্মত করেছে এই কর্জা দেওয়ার জন্য একটু হিম্মতও লাগে তাই না যারা বকিল তারা তো কাউকে লোনও দিতে পারবে না দুই নম্বর হচ্ছে কর্জা হাতানোর মধ্যে কোন সুদ নাই বিনা সুদে এক হাজার মুদ্রা দেওয়া আপনি এর বিনিময়ে কিছুই পাবেন না দুনিয়ার দৃষ্টিতে তবে আল্লাহ তালা কাছে নাকি পাবেন সাক্ষীর কথা আমরা আগে বলে ফেলেছি হয়তো বেকারিতার কারণে পাওয়া যায়নি তারপরে হলো যে আমানও দাঁড়িয়ে ফিলিং ওয়াদা রক্ষা করা যাতে বরখেলাপ না হয় এইটার ব্যাপারে এই বনির সাইডের লোকটার কত সিরিয়াস আমল তিনি করেছেন আমরা হাদিস শুনেছি চার ধরনের লক্ষণ হলো মোনাফিকের লক্ষণ আলামত ওয়াদা করলে রক্ষা করে না কথা বললে মিশা বলে তারপরে ঝগড়া ফাত করলে গালিগালাস করে তারপরে আমানতের খেয়ান করা এখন এখানে অনেকগুলো আছে ওয়াদা করেছে ওয়াদা খেলাফ হয়ে যাবে না দিলে আমানত খেয়ানাতে হয়ে যেতে পারে সেই ব্যক্তি এত সচেতন ছিলেন এইভাবে একজন মোমেনকে দুনিয়ায় মানুষের হকের ব্যাপারে দেনা ব্যাপারে সাংঘাতিক সচেতন হওয়া লাগবে বিশেষ করে আমি যদি দেয় না থাকি কাউকে এটা দেওয়ার জন্য আমার পরেশানি ঘুম আসবে না দেওয়া পর্যন্ত কিছু লোক আসে লোকদের থেকে খালি টাকা করদানো হয়েছে একবার দেওয়ার আর চিন্তা নাই খালি নিতে পারলেই হলো বাস তারপরে মনে দেন বেমালম ভুল হয়ে গেছে জানি চিন্তা করে আমি ভুলে যাই সেও ভুলে যাক এরকম ভাবখানা আর কি তো এরকম ভুলে যাওয়া নিজে ভুলে যাওয়া তো ইচ্ছা করে ভুলা হলো অনিচ্ছা ভুলে গেলে হয়তো আল্লাহ তালা সেটা কনসিডার করবে কিন্তু অমুক ভুলে যায় কিনে আর করবে না আর দেওয়া লাগবে না তাহলে এটা বড় ধরনের অসততা আমার তাদের খেয়াল ওয়াদা খেলাফ আবার অনেকে ওয়াদাও খেলাপ করে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 অমুক যে আমাকে টাকাটা দিতে পারে না মুখে উচ্চারণ করে না কি উপায় হবে যে প্রকৃত মোমেন আখের হাতে জবাবদিহির ভয় আছে সে ব্যক্তি তার দেওয়ার পেরেশানি বেশি নেওয়ার চেয়ে আল্লাহ তালা মানুষের হক শোধ করার জন্য আমাদের ভিতরে এমনই চেতনা দান করুন দর্শক মন্ডলী আমরা এই সেশন শেষ আসবে দেখি প্রশ্ন দিয়ে একটা নেওয়া যায় কি না কার প্রশ্ন আছে আসসালাম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা বাবরাক অনেক ব্যক্তির ক্ষেত্রে এরকম হয় যে সে ঋণ নিয়েছে অনেক জনের কাছ থেকে পরে ও ভুলে যায় এরকম ভুল হয়ে যেতে পারে তখন এই ব্যাপারটা কি হয় দাঁড়াবে ধরুন আমি কারোর কাছ থেকে ঋণ নিয়েছি এবার আমি ভুলে গেছি ব্যাপারটা অথচ আমার দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আমি ভুলে গেছি তাহলে আমার অবস্থা কি হবে মানুষ ভুলে যায় ভুলে গেলে কি করা যায় এই জন্য তো বলা হচ্ছে লেখালেখির কথা যাতে ভুলে না যায় এ ত্রুটি হয়ে গেছে ত্রুটির জন্য গুণা হবে এইজন্য জন্য সাক্ষীর কথাও থাকে অনেক সময় তো লেখালেখি করলে ভালো এক নম্বরে দুই নম্বরে এটা ঠিক যে ইচ্ছা করে টাল করে দিতে চায় না তার গুণা আর যে ভুলে গেছে অনেক পার্থক্য আছে তবুও ভুলে গেলে এটা কিছু জরিমানা দেওয়া লাগবে কিন্তু এইটার পরিমাণটা ওইরকম নয় যেটা ইচ্ছা করে ঘোরাঘুরি করে দিতে চায় না সেটা বড় ক্রাইম হবে আল্লাহ আল্লাহতালা অনেক সময় ভুলের ব্যাপারে কনসিডার করবেন এক একে হাজিস রসুল্লাহ সাল্লাম সাদ করেছেন যে আল্লাহ তালা আমার উম্মতের ভুল ত্রুটিকে ক্ষমার দৃষ্টিতে দেখেন আমার উম্মতের ভুল হয়ে গেলে আল্লাহ তালা তাদেরকে মনে নেই ভুলে গেছে এইরকম কেসগুলোকে খাতা খাতা হলো ভুল এটা কাজ ভুল করে করলাম যেমন আমি ভুলে রোজার দিনে খেয়ে ফেলেছি হাফ রোজা হয়ে যাবে আল্লা মাফ করে দিয়েছেন তাই না মশালাটা কি যে ব্যক্তি রোজার দিনে ভুলে খেয়ে ফেলে খেয়াল নাই অর্ধেক খাওয়ার পরে বা কিসে খাওয়ার পরে বা খাওয়া শেষ করার পরেই মনে পড়লো তখন রোজাটা সহি হয়ে গেছে এই যে ভুল করে খেয়েছে হাজিসে এসেছে এটা আল্লাহ তালার পক্ষ দিকে তোমার যেন সদগা ছিল কোনো অসুবিধা নেই তোমার রোজা হয়ে গেছে তাহলে ভুলকে আল্লাহ তালা মাফ করে দেবেন আর নেসিয়ান ভুলে গেছে সেটাকেও আল্লাহ তালা কনসিডার করবেন মাফ করার জন্য ইনশাল্লাহ তবে সামনের দিকের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে যে এরকম বেশি বেশি ভুল করে আসে সতর্ক থাকে না লেখে রাখে না তাহলে এটার জন্য কিছু কাফফারা দেওয়া লাগতে পারে হ্যাঁ কয়েকবার আমার ভুল হয়ে গেছে তাহলে এখন থেকে তো আমাকে সতর্ক হওয়া লাগবে যদি আমি তা উপরে না লেখি তাহলে বুঝতে হবে আমার তাকু কমতি আছে দর্শক মণ্ডলী আমরা শাহী বকারি থেকে আ সংক্রান্ত হাজিসের আলোচনা আরও শুনব পরবর্তী সেশনগুলোতে আল্লা তালা আমাদেরকে শোনার জন্য এবং আমল করার জন্য তো দান করুন আসসালামালাইকুম বরহম লি বারকাত समाज लोक देखे बुझाते सक्षम हो नीराम বহুদিক থেকে সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই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 डक आंतरिक बार्ता सब चेभजनक व्यवसा की जानते चानसा के सर्वोच्च मुनाफा दी